মানবতা সমাধানো রবীয় আল্লাহ রবিনামরফরসলিম ওয়াসবিহি আজমাঈন আমর্শক শ্রোতা পিস টিভি বাংলার আমাদের নিয়মিত আলোচনা শোনার জন্য যারা বিশ্বের বিভিন্ন অবস্থানে অপেক্ষমান তাদের সকলকেই আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি ইসলামী আঁকিদা কি এবং কতটা গুরুত্বপূর্ণ বিশুদ্ধ আঁকিদা কতখানি গুরুত্বপূর্ণ এ ব্যাপারে আপনাদের সামনে ধারাবাহিক কিছু আলোচনা উপস্থাপন করছিলাম আমরা এই ধারাবাহিকতায় বিগত পর্বে তাহিদের রুবুবি আলোচনা করেছিলাম এখন এ পর্বে আমরা আলোচনা করতে চাচ্ছি তাওহিদের উবুবিয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমরা শিরিক করে ফেলি কখনো জেনে না জেনে অসতর্ক মুহূর্তে হয়তো শির্কের ভিতরে নিপতিত হয়ে যায় আসুন আজকের এই মনজ্ঞ আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি শেখ আব্দুম করেছেন এবং আরও রয়েছেন শেখ মুজফর বিন মহাসিন আমরা প্রথমেই শেখ আকরামুজামানের কাছে যাবো যে তহিদুর রুব ক্ষেত্রে কি কি আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লা তহিদুর রুবুয়া রবের ক্ষেত্রে আল্লাহর একত্র এটা এমন একটা স্পষ্ট তৌহিদ যে এই ক্ষেত্রে আল্লাহ রসুলের যুগের কাফের মুশ্রেকরাও ক্লিয়ার ছিল তৌহিদুর রুবুয়াতে তারা কখনো শির করে নাই শির পাওয়া যায় না অথচ পরবর্তীতে এই তহিদুর রুবুয়ার ক্ষেত্রে শির্কের আবিষ্কার করেছে এক শ্রেণীর কাফের মুশ্রিক আর আরেক শ্রেণীর মুসলমান আবুজাহাল উতবা বা অলিদ বিন মগিরা ওনারা কিন্তু তহিদুর রুবুয়ের ভিতরে সীরক করতে পারে নাই শির করে নাই এবং পরবর্তীতে এক শ্রেণীর কাফের যেমন নাস্তিকবাদী তারা আল্লাহ তরকতলার অস্তিত্ব স্বীকার করে না তারা মনে করে এই জগত এমনি এমনি সৃষ্টি হয়েছে নাউজবিল্লা হ্যাঁ আল্লাহ তরকতলা তাদের কাছে প্রশ্ন রেখেছেন যদি তারা সষ্টা না স্বীকার করে তারা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেল তো দেখাক তাদের সামনে কোন একটা জিনিস যেমনি এমনি সৃষ্টি হয়ে গেছে আম হুমুল কালেকোন নাকি তারা দাবি করতে চায় যে নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে জুবাইর বিন মোতায়ম রাজি আল্লাহনও বলছেন যে রসুল সাহাশ্লামের কণ্ঠে এই আয়াত শুনেই আমার অন্তরে ইমান স্থাপিত হয়ে যায় এবং আস্তে আস্তে আমি এই আয়াতের পরিপ্রেক্ষিতে জব নাই তারা এমনি সৃষ্টি হয়ে গেছে এমনি এমনি আমল খালে কোন নাকি নিজেরাই নিজেদের সে নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করা তো সম্ভব না যে নিজেই জিরো অস্তিত্বহীন সে কীভাবে নিজেকে সৃষ্টি করবে এটা হতে পারে না অথচ এরকম একটা অকাট্য প্রমাণিত বিষয় যে স্রষ্টা থাকতেই হবে রব থাকতেই হবে তারপরও এক মানুষ যেন নিজেদের বিবেক জ্ঞানকে অস্বীকার করে তারা আল্লাহ তো বড় কথাকে বা সৃষ্টিকর্তাকেও অস্বীকার করে এটা তো একটা গেল পয়েন্ট মানে একটা বিষয় এখানে উঠে আসলো যে স্রষ্টা সকল ধর্মের লোকেরাই মানে অর্থাৎ রব হিসাবে আল্লাহকে সবাই মানে কিন্তু এক মানুষ এমনকি এখানে সে বলেছিল আমি সবচেয়ে বড় প্রতিপালক তবে এখন একটা বিষয় আছে সেটা হলো রব কারো আছে ফেরাউন একটা কথা বলেছে যে তোমাদের রব অন্য কেউ নয় আমি তোমাদের রব ও দাবি করে রবের অস্তিত্ব স্বীকার করেছে অন্য কাউকে আল্লাহকে রব বলেনি মানুষদেরকে বুঝিয়ে কাকে রব বলো আমি তো নিজের রব রবের অস্তিত্ব ব্যাপার হলো যে আজকে এইগুলোর সৃষ্টি কোথায় থেকে হচ্ছে কে সৃষ্টি করছে এই মর্মে এক শ্রেণীর মুসলিমরাই এই ধারণাটা করছে তাদেরকে নাস্তিক বলছি বা কমিউনিস্ট বলছি এই ধারণাটা আমরা দেখি আধুনিক যুগে নিজে ফেতরা ফেতরা প্রত্যেক সন্তানের অথচ সে আসে দর্শনটার সৃষ্টি করলে এই মর্মে যে না এই আল্লাহ বলে কিছু আসলে ঠিক নয় বরং অব গ্রয়েড যাদের বিশ্বাস করা বাক্যটাই মিথ্যা কথা যেকোনো ধর্মে প্রথম রব স্বীকার করে যেমন ইসলামে আছে আমন্তু বিল্লাহি হালাই মিনা বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনতে হবে সে বলল যে না আল্লাহ বলে কিছুই নেই কিভাবে তৈরি হলো বরং তারা বলছে যে এই যে নতুন করে মানুষ হচ্ছে গাছপালা তৈরি হচ্ছে আসমান জমিন পরিচালিত হচ্ছে সূর্য পরিচালিত এটা এমনিতেই প্রকৃতিবাদী যাদেরকে বলে প্রগতিবাদী প্রকৃতির আলোকে হলে ঘটছে অথচ যদি বলা হয় যদি প্রকৃতির আলোকেই ঘটে আমরা তো বলতে পারি ঠিক আছে আপনি একটা চাউলের দানা তৈরি করুন যদি আপনি এত সাহসী পান আর পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলে একটা রুমে ঢুকে দিন দিয়ে বলুন যে ঠিক আছে তোমাদেরকে সময় দেওয়ালো একশো বছর তোমার একটা চাওলের দানা তৈরি করো এবং এই দানা রেখে দাও এখান থেকে একটা গাছ উৎপন্ন হবে মাটিতে ফেলতে পারবে না পারবা আবিষ্কার একটা আবিষ্কার সেখান থেকে প্রযোজন হবে প্রাণী কথা বলবে চলবে রুবট তৈরি করেছো তো রুবট দ্বারা তো আর বিশ্ব পরিচালনা করা যায় না রুবটকে কে তৈরি করলো তোমার জ্ঞান তৈরি করেছো বড় কথা হলো এই যদি বলা হয় যে সৃষ্টি করো একটা জিনিস তারা কিন্তু পারবে না এমন একটা গাছ তুমি সৃষ্টি করো সে গাছে ফল কৃত্রিম গাছ দেখছে কিন্তু প্রকৃত গাছ আল্লাহ করেন এই অস্বীকার করে গুলো করছে এটা আসলে মূলত গায়ের জোরে হজ্য আমরা একটা জিনিস বলতে চাই যে দর্শকদের সামনে যে আসলে আল্লাহ যেই কাজ করতে পারেন সেই কাজ আরও কেউ করতে পারে এইরকম যখন মানুষের একটা ধারণা বা বিবেক বা এল মাসবে তখনই সেটা কি হবে আমরা মানুষের সামনে কিছু কর্ম পেশ করতে পারি যে এই কর্মটা আসলে আল্লাহ করতে পারেন কিন্তু মানুষের ধারণা যে এটা অন্য কেউ করতে পারে যেমন আমরা রসুল সাল্লাহ আলি ইসাল্লাম একজন মানুষের হাতে দেখলেন এটা তামার বালা তামার বালা দেখে বললেন মা এটি কি তখন ও বলল হাজি না আমার শরীরে দুর্বলতা আছে সেজন্য করছি তখন আল্লাহ রসুল বললেন খুলে ফেলো ওটা যদি তোমার উপরে থেকে যায় আর তুমি যদি মারা যাও তাহলে মা আফলাহা তাই অমল বিচারের দিন তুমি পরিত্রাণ পাবে না তো এই বালাটা ও কেন ব্যবহার করছিল তার কি ধারণা ও যে ধারণাতে বালাটা ব্যবহার করছে সেটাই কি তৌহিদের রব্যাদাকে ক্ষুণ্ণ করা নয় আমরা দর্শক মন্ডলীর কাছে এরকম কিছু মানুষের কর্ম পেশ করতে চাচ্ছি যেগুলো মানুষদের রব ক্ষণ করছে যেটা একমাত্র আল্লাহ করতে পারেন কিন্তু সেটা মানুষ ভাবছে যে এটা অন্য কিছুও করতে পারে যদি দর্শক শ্রোতা আমরা অত্যন্ত মনজ্ঞ আলোচনা শুনছিলাম আমরা বিরতির কাছাকাছি এসে যাওয়ায় ধারাবাহিকতা নিয়ে তালিকুম আহমতুল্লাহ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 এবং জাহার নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাহেদ আল্লাহান জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাসকুম রাহতুল সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তৌহিদে রুবুবি ক্ষেত্রে কি কি শিরকি বিশ্বাস বা কর্মকাণ্ড রয়েছে সেগুলার আলোচনা শুনছিলাম আসুন এ পর্যায়ে আমরা আলোচক মন্ডলির কাছে আবারও ফিরে যাই মুজফর আল্লাহ রব আলের পক্ষ থেকে দিন ইসলামকে মনোনীত করা হয়েছে যদি কোনো ব্যক্তি এই ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে গ্রহণ করতে যায় তাহলে এই ক্ষেত্রে রুববেদকে ক্ষুণ্ণ করা হবে আল্লাহ বলেন ইন্নাদ ইন্দাল ইসলাম হবে যখন মনে করবে যে এই দিন ইসলাম আল্লাহ প্রাপ্ত দিন আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিন এতে মানুষ কল্যাণ পাবে এভাবে চললে কিন্তু এরকম কল্যাণ আরো মানুষ ইসলাম যখন মেনে নিব আমি যে ইসলাম আমার দিন তাহলে পাশাপাশি অন্য কোন ধর্ম দর্শন থির মতবাদকে সংশ্লিষ্ট করা যাবে না যদি এটা করেনি তাহলে আর একজন ধর্মদাতা আর একজনকে দর্শনদাতার থিওরি করা এখানে ধর্ম না দর্শনও আছে আজকে একটা ধর্ম হিসেবে গ্রহণ করেছে আমরা আধুনিক ভাবে সেটা হলো গণতন্ত্র আবার নিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ নিয়েছে কখনো জাতীয়তাবাদ কখনো সমাজতন্ত্র এটা বিভিন্ন মনীষী তৈরি করেছে আর এটাকে মানে ইসলামকে বাদ দিয়ে সেটাকে আমি উত্তম মনে করছি আবার এক শ্রেণীর মানুষ রয়েছে যে ইসলামকে আমি মানছি পাশাপাশি অন্য কোনো ধর্মকেও সেটাকে আমি গ্রহণ করতে যাচ্ছি তাহলে আল্লাহ রাবুল আলমিনের এখানে রুবুবি ক্ষেত্রে দুটা ভাগে ভাগ করা হলো ইসলাম পাওয়ার একদল সংস্কৃতিবাদীরা বলছে ধর্ম যার যার উৎসব সবাই উৎসব সবাই সম্পর্কে ক্ষেত্রে মানে ধর্ম হিসাবে ইসলামের আনগত্য পাওয়ার একমাত্র অধিকার আল্লাহর অন্য কারণে এই কথাটি বলার কারণে দেখা যায় উৎসবকে ভাগ করে দিলো অন্যদিকে যদিও এটা যখন উৎসবে যাব। তখন আমরা আলোচনা করবেন আপাত তোমরা কি কিতাবের একটা অংশ মানবে আর একটা অংশ কুফুরি করবে এই অনুমোদন দেননি একমাত্র ইসলামকে সার্বিক জীবনে মেনে নিতে হবে আর একটা বিষয় হলো আল্লাহ বলছেন অনুসরণ করো না সুতরাং যদি এই ক্ষেত্রে আমি হিসাব করি তাহলে আর যতগুলো ক্ষেত্র আছে যদি গ্রহণ করে। তাহলে এটা শিক করা হবে তখন রুবকে ক্ষণ্ণ করা হবে অত্যন্ত क्षेत्र सृष्टिर मालिकाना आल्ला जाबू मालिको आल्ला तहु द्रुविया माना कमप्लीट हल মাঠে বুঝতে পারবে যখন আল্লাহ বলবেন আলিয়ামতের মাঠ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না আমার হাতে থাকবে হ্যাঁ সেই দিন মানুষ বুঝতে পারবে সেদিন বুঝে কিন্তু কোন কাজ হবে না শুধু আফসোস আসবে আসলে আল্লাহ যখন বলবেন যে আইনাল মোতাকাবের আনা মালিকুল আমলাক আমি হচ্ছি যারা নিজের ক্ষমতা মানুষের উপরে বিস্তার করেছিল কোথায় সেই দিন মানুষ বুঝতে পারবে যে আসলে তহিদ রবু কাকে বলে আল্লাহটাকে বুঝানোর জন্য আসমানকে নিজ হাতে পেঁচিয়ে করেছিল। আইন দাবি করেছিল ধর্ম করেছিল তারা আজকে কোথায় অর্থাৎ রব হিসেবে নিরঙ্কুশ স্বীকৃতি একমাত্র আল্লাহ না। এখানে যে কথা বলছো সৃষ্টিকর্তার তো কোরআন ভিত্তিক অসংখ্য দলিল আছে জি এমনকি এমন কিছু দলিল আল্লাহ তো বড় কতলা দিয়েছেন যেই দলিলের ভিত্তিতেও প্রমাণের ভিত্তিতে রব স্বীকার করতে আমরা বাধ্য এই জাতীয় দলিলগুলো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি কোটি কোটি সৃষ্টি কোটি কোটি হলো আল্লাহর রব খালেক হওয়ার দলিল তারপরও এগুলোর চারভাগে বিভক্ত করা হয়েছে যেমন সৃষ্টিকর্তা বলে যদি কেউ না থাকে তাহলে বা রব বলতে কেউ না থাকে নূ আলি সাল্লা যে দোয়া করলেন যে আল্লাহ এই জাতিকে ধ্বংস করো কে দোয়াটা কবুল করলো দোয়াটা কবুল করলো কে এবং প্রার্থিত বিষয়টা দিল কে যদি সৃষ্টি না থাকলো তাহলে কোথার থেকে আসবে। তারপরে এই যে সম্মত ফিতরাতি দলিল তো আসেই আমরা ফিতরাত অর্থাৎ স্বভাবগত কিন্তু আল্লাহকে স্বীকার করি যারা মাসুম বাচ্চা সাগরে তো রাস্তা ছিল না কি ব্যাপার হিমালয়ের পাহাড়ের উপরে এই তিমি মাসের কঙ্কাল কেন এখানে কোথা থেকে আসলো বিজ্ঞান বহুদিন গবেষণা করেছে কিন্তু এখানে হার মেনেছে এত বড় বড় জীবজন্তুর কঙ্কাল এই জায়গায় বিশেষ করে তিমি মাছ থাকবে নদীর বুকে বিশাল পাহাড়ের উপরে কেন গবেষণা করার পরে খুঁজে পেল যে ঠিক নু আলাই যে বন্যায় হয়েছিল এই বন্যায় ডুবে গেছিল পানির নিচে নিমজ্জিত হয়েছিল তিমি মাছ এখানে আটকা পড়ে বিরাট বিরাট পানি জল হস্তি এখানে আটকা পড়ে এভাবে থেকে গেছে যার কারণে প্রমাণ করলো যে আসলে আবিষ্কার বিজ্ঞানীরা যে এক জায়গায় পেয়ে গেলো তারা যে এই এত বড় কিস্তি এত বড় জাহাজ পৃথিবী তৈরি করেনি আর সেখান থেকে স্পষ্ট ভাবে নুহ আলহালাম বিষয়টা প্রমাণিত হলো তারপরে বিবেকগত দলিল আছে তারা সামনে পেশ করেছেন যেমন মৌসালিসাম ভুল করার পরে বললেন রব্বিক দাঁড়িয়ে অনাবৃষ্টির অভিযোগ করা হলো আমাদের বলতে লাগলেন। রব্বানা জালাম না তাদের অন্তর এটা নিশ্চিত ছিল যে রব একজন আছেন তখন তো আল্লাহকে তো স্বীকার করেনি কিন্তু যখন আর তীব্র যন্ত্রণায় সহ্য করতে পারছে না তখন আশ্রয় পৃথিবীর কাছে নাভ নেই তখন এমনিতে মুখ থেকে বেরোচ্ছে কোথায় আমার শ্রেষ্ঠ কেন বেরে আসে কথা যে বলছে সেই কর্তা তো রব না থাকলে সৃষ্টি কে করবে এই দোয়া কে শুনবে কি বলে দিয়েছেন কোরআনে পর্দা সম্পর্কে একটা আয়াত নেই আল্লাহ রসুলকে সম্বোধন করছেন যিনি সৃষ্টি করেছেন উনার আইন প্রয়োগ করলে কত নিরাপদ থাকা যায় এটাই প্রমাণ করে শরীয়ত প্রমাণ করে যে সৃষ্টিকর্তা একজন আছে আল্লাহ বলছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার আল্লাহ তিনি আমাদের রব রবুল আল আমাদের কর্মের মালিক তিনি আমাদের সম্পদের মালিক তিনি জীবনের মালিক তিনি হায়াত করে সেগুলোর যা কিছু আছে যে কর্ম मालिक एकमीरक्षण ऋद्धि कमना शांति कमना सम्पूर्ण शीर आसन श्रिकी और तवहिद के खाले ग्रहण करी तब इनशल्ला पर जीवने পারবো আল্লাহ তানবাহালামাইকুম রহমত আবার لا لا اله الا الله محمد رسول الله محمد رسول الله আর কে অঞ্চল রহমি তা মোয় রাজা ও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 जकतो दान अर्थ पलर बच्लिस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 जीनी शुदू आल्लाह उपासना चार्नाथ सब बड़ नियमत हल्लाबूर आलिम दर्शन लाभ कुरान आदेशर